बांगदेश बांगल বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছেও দূরে যেখানে বসেই আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে পৃথিবী বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আজকের মতো এই সুন্দর সময়ে আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না তাদের কি বৈশিষ্ট্য কিভাবে চললে তাদের পথ থেকে আমরা দূরে থাকবো এবং যাদের পথে চলা যাবে তাদের পথ ধরতে পারবো সে বিষয়গুলো নিয়ে ও ফিরে এলাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এই বিষয়টি এই যুগের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কারণ না হলে আমরা হারিয়ে যাবো আমরাও গজবপ্রাপ্ত এবং দলাল প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব গুমরা অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে তাদের পদ থেকে হেফাজত করুন দেখুন ইহুদি খ্রিস্টানদের প্রতি আমরা ইনসাফ করতে পারবো পৃথিবীর অন্যান্য বিজাতিদের প্রতি আমরা ইনসাফ করবো মানবিক আচরণ করবো তাদেরকে ইসলামের পথে মুক্তির পথে ডাকারও চেষ্টা করবো ডাকবো কিন্তু বন্ধুরূপে গ্রহণ করা যাবে না এতক্ষণ না তারা এক আল্লাহর প্রতি ইমান না আনবে এটা আমাদের ধর্ম আমাদের ধর্মীয় বিষয়ে আমাদেরকে সমালোচনা করার কারো অধিকার নেই যার যার ধর্ম তার এটা আমাদের ধর্ম আমাদের কিছু করণীয় নেই আমরা কিছু করতে পারবো না এক্ষেত্রে বন্ধু হিসাবে আমরা ওজন বলছি আমাদের অপারগতা প্রকাশ করছে যে আমরা মুসলিম ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না কিন্তু হ্যাঁ মানবিক আচরণ আমরা করব। মানুষ হিসাবে অবশ্যই কল্যাণ চাইব ইনসাফ করবো ন্যায়সঙ্গত যাবতীয় সব ব্যবহার করব কারো প্রতি করব না কিন্তু অন্তরঙ্গ বন্ধু না। জন্য সম্ভব না। সম্ভব নয় যে যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করে ফেলি তাহলে কাঁপেরা তার মুসলিম হওয়ার প্রয়োজনে বোধ করবে না তাহলে সে যার নামই হোক আমি কি সেটার উপরে রাজি আমি একজন মুসলিম হয়ে কিভাবে এত বড় ক্ষতি করতে পারি তার আমি তো চাইবো আমি একটু রাগ দেই তাহলে যাতে যে কি ব্যাপার কেন এই মুসলিমরা আমাদের সাথে আচরণ করছে ভাবান্তর ঘটায় ইসলামের দিকে আনে সবাহ আল্লাহ এটাই তো আমরা চাই তারা বেঁচে যাক জাহান নাম থেকে আমরাও বেঁচে যাই আল্লাহর শাস্তি থেকে সুরাল একান্ন নম্বরে তালা বলে দিয়েছেন আম হোম তোমাদের মধ্যে থেকে ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বনায় তারাও ইহুদি খ্রিস্টানি তাদেরই একজন ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে গেলাম করি নিহি যে তুমি ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করো না সে কেমন তার বন্ধু কেমন এটা জিজ্ঞাসা করো বন্ধুকে যদি বুঝো জানো যে বন্ধু এমন তাহলে বুঝো সেও তেমন কারণ মানুষেরা মানুষদের বন্ধু যেমন তেমনই হয়ে থাকে মনতা সব্য হবে আবু দাউদ ভবিনাউদ নম্বর হাদিস আলবানি বলেছেন এটি হাসান শাহি গ্রহণযোগ্য হাদিস মন্তসভ্য হবে কো অমিন যে ব্যক্তি তার ব্যাস বসায় চাল চলনে কৃষ্টি কালচারে সংস্কৃতিতে যে জাতির মতো হবে তাদেরই একজন তাদের শ্রেণীভুক্ত নয় বিশেষ করে নারী জাতিকে বলছি তাদের মতো হবেন না সর্বনাশ হয়ে যাবে আপনার দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি এটা দিয়ে কি করবেন আদম থেকে পর্যন্ত কত শত লোক কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল তারা কি কেউ আছে যারা মরে গেছে তোমার মত ছিল একদিন তোমার ছেলে তো আরো কত জলুস রূপলবনে শক্তি শক্তিমত্তা নিয়েছিল দেখো কেউ আছে হাল তুহেসুমিন হুম আহাদ তাদের কাউকে তুমি অনুভব করতে পারো তাদের কোনো হিসপিস আওয়াজ সামান্য আওয়াজ শোনো শোনবে না কেউই নেই তুমিও একদিন হারিয়ে যাবে তাহলে দুদিনের জিন্দগির জন্য কেন শিরুজিন্দিগি বরবাদ করবে জাহার্নাম টেনে আনবে শিরু দুঃখ টেনে আনবে কেন কোনো প্রয়োজন নেই এজন্য মকদুব আলাহিমদেরকে বন্ধু বানানো যাবে না তাদেরকে বন্ধু বানালে আপনি তাদের পথে চলে যাবেন নজিবুল্লাহ দেখুন নবী সাল্লাম কিভাবে তাদের থেকে আমাদেরকে দূরে সরিয়েছেন তাসাব্বাহাবে তিনি বলছেন যে বিজাতির সাথে কোনো সাদৃশ্য রাখবে সে আমার মত নয় লাহুদিদের সাথে নাসারাদের সাথে কোনো ক্ষেত্রে মিল লেখো না ইহুদিরা সালাম দেশারা করে আঙ্গুল দি ইশারা করে মুখে কিছুই বলে না এটা তাদের সালাম তোমার উপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার উপরে শান্তি রহমত বরকত বসে থাক এরা তো বললাম না হাত দিলে কি হলো কিছু তো হলো না। তো আনিল হাক কে সায়ুন আখর এটা সুন্দর কথা হক কথা না বলে যে নীরবো না হাসান অর্থাৎ গ্রহণযোগ্য তাহলে আজকাল মুসলমান যদি কেউ এইভাবে সালাম দেয় হাত তোলে মুখে কিছু না বলে তাহলে তিনি খ্রিস্টান ইহুদিদের মতো হয়ে গেলেন এইভাবে করতে করতে এক পর্যায়ে তাদের সাথে একটা মিল তৈরি হয়। যাহা নামের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকবে বলতে হবে সেনাবাহিনীরা খ্রিস্টানদের আবার পা দিয়ে জমি দিয়ে লাথিও মারে লাঠি মারা করতে কেছে আমি না তবে এটা যেটা শুধু সালাম নেই মুখে শুধু হাত তোলা এটা খ্রিস্টানদের মকদুবালীম দলিনদের তরিকা বিভ্রান্ত গজবপ্রাপ্তদের তরিকা এটা বর্জন হওয়া উচিত বা যদি হাত তুলতে হয় মুখে সালামটি যাতে উচ্চারণ করে সালাম উচ্চারণ করলে অন্তত গজব থেকে মাসা গেল মকদুব আলাহিম বা দলিনদের কাতার মুক্ত হওয়া থেকে মাসা গেল নাহলে তাদের কাতারে চলে যেতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে এক পয়েন্ট থেকে উচিত আসুরে রোজা রাখতে বললেন তখন রাসুলাল না এটা তেমন একটা দিন এই দিনা এই দিনকে সম্মান করে রোজা রাখে কি বললেন্ট হয়ে গেল আমরা তাদের থেকে পৃথক হয়ে গেলাম ইয়াসান কিভাবে মকদুম আলাহিমদের থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতেন রোজা এটা একটি কাজ সেখানেও একটা পার্থক্য রচনা তিনি ঘোষণা দিলেন কিন্তু পরে বছর তিনি বেঁচে ছিলেন না দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য নবম তারিখের রোজা রাখা হয়নি তার কিন্তু তিনি তো আশা ব্যক্ত করেছেন বেঁচে থাকলে সেটা রাখতেন ওনার ওই কথার দরায় নবম তারিখের রোজার বৈধতা তো আমরা পেয়ে গেলাম আমরা সেটা পালন করবো আলহামদুলিল্লাহ এবং ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের একটা দূরত্ব আমরা বজায় রাখার কারণে আমরা ইনশাল্লাহ সবাবলাভ করব আল্লাহর কাছে দেখুন নবী সাল্লাম আমাদের স্বকীয়তা বজায় রাখার জন্য এবং বিজাতি থেকে তাদেরকে পৃথক করে রাখার জন্য তিনি আরো একটি সুন্দর ইন্না আরবদের কথা বলেছেন আমরা তো উম্মি জাতি নিরক্ষর জাতি লান আমরা লেখিও না অঙ্ক করি না ও হা কাজা বললেন এখানে এইবার হবে উনত্রিশ প্রাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন মাস কত হবে একবার হবে উনত্রিশ আবার বললেন হা কাজা ও কাজা ও কাজা মানে ফুল দশ দশ কোনো সময় ত্রিশ হবে কোনো সময় উনত্রিশ হবে এটা শহীদ উনিশশো তেরো নম্বর এক হাজার পঞ্জিকা গণনা করে মাস বের করবো না আমাদের পঞ্জিকা সিস্টেম নেই আমাদের হলো আকাশের চাঁদ আকাশের চাঁদ দেখে রোজা ভাঙবো রোজা রাখবো ঈদ করবো সবকিছু করব। প্রিয় দর্শক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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সাল্লাহ আলহামের মণি মুক্তার अब्दुल्लाह अबनेब्ब अवहलाम खंड मन गो अध हाथ संख्या छ हजार चार सौ बारेख সিগারেট গরু এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের প্রত্যেক যে খেলাতে টাকার হার থাকে সেটাই হচ্ছে জুয়া अपछंद क्या नष्ट करतेमान देखु निषिद्धल परवर्ती अनुष्ठान पिसा ছিল আমাদের বিরতি আবার ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে প্রিয় দর্শক দেখতে পেয়েছেন যাদের পথে চলা যাবে না তাদের থেকে কিভাবে আমাদের সারিয়া আমাদেরকে পৃথক রেখেছে প্রতিটি আচরণে যাতে আমরা সেরাত বস্তা থাকতে পারি তাদের সাথে মিশে না যাই সে ব্যবস্থা করা হয়েছে মাছ গণনার ক্ষেত্রেও আমরা চাঁদমখি লোকেরা তোমাকে প্রশ্ন করে চাঁদ সম্পর্কে চাঁদ এত রকম হয় কেন একবার ছোট এত রকম এটি মানব জাতির জন্য সময় নির্ণায়ক হজের জন্য সময় নির্ধারক আল্লাহ এটিকে দিয়ে এটা বিশ্ব ঘড়ি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকাশ ঘড়ি হলো আমাদের চাঁদ এটা দিয়ে আমরা সময় নিরূপণ করব মাস নিরূপন করব বছর নিরূপন করবো এই চাঁদের সাথে চাঁদর মাসের সাথে দুনিয়ার সব ফজিলত জড়িয়ে আছে এই জন্য এইভাবেই আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে সুহামুল্লাহ যেমন নবীজি বলেছেন সুমলের উইয়িহ আব তেরোলের উইয়াতহি সই বুখারীর উনিশশো নয় নম্বর হাদিস সৈ মুসলিম হাজার আশি নম্বর হাদিস সুমলের উইয়াতে হি ও আবতেরুলের উইয়াতহি আমরা সৌর বর্ষ গণনা করে আমরা কোনো আপাদত করব না সৌর বর্ষের মধ্যে তো দিন আসলো রাত গেল কোনো ফজিলতের কোন কিছু বোঝা যায় না কিন্তু আমরা যারা মুসলিম আমাদের কৃষ্টি কালচার হলো চান্দ্র মাস ভিত্তিক চাঁদকে আল্লাহ তালিয়া মাকিদ সময় নির্ণায়ক বানিয়েছে মকদুব আলহিমদের হল পুঞ্জিকা নির্ভর আর মনাম আলহিম যারা নেমতপ্রাপ্ত উম্মত তাদের হলো চাঁদ নির্ভর যাদের সাথে জড়িয়ে আছে আমাদের সব সময়ের ইতিহাস ঐতিহ্য ফজিরতপূর্ণ দিন মাস খণ রমদান মাস এটা কোনো সৌর মাস নয় সৌর মাসে এটা নেই চান্দ্র মাসে আছে রমাদান। চান্দ্র মাসে আছে সওয়াল আছে জিলকাদা জিল হাজা কত ফজিরতপূর্ণ মাস আছে মহারম মাস সৌর মাসে গেলে তো এই হিসাব আমরা পাবো না অতএব আমাদের জন্য এটাই হলো মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে দেয়া ভিন্ন দেখুন হজ করেছিলেন সাহরীন এক গোচা পর চুলা নিয়ে আসলেন যেটা একজন প্রহরীর হাতে ছিল বাজারে পরচুলা বিক্রি হচ্ছে একজন নিরাপত্তা কর্মী পরচুলাটি বাজে আপ্ত করে নিয়ে আসলে। আজকে বাজারে সমস্ত হারাম দ্রব্য ভরপুর হয়ে গেছে যত মুনকার। কার যেসব ড্রেস নারীদের যেসব ড্রেস আজকে বিক্রি হয় খোলা পায়ের আসাদার যুগে যদি এই ড্রেস পেত বাজারে আগুন লাগিয়ে দিত তারা জ্বালিয়ে ফেলতো অথবা এইসব ড্রেস বাজেয়াপ্ত করে অন্য কাজে ব্যবহার করে ফেলতো বিক্রি করতে দিত না এগুলি মুনকার কার মন্দ্রিন খুব মুন করন হালি আদি। যদি কোন মনকার গরিত জিনিস দেখে এটাকে হাত দিয়ে যাতে প্রতিহত করে চুল যাতে বেশি দেখা যায় লাগায় পরচুলা ব্যবহার করে মানে এই পরচুলা ইসলাম হারামাল ওসেলা তা অলস্তা ও সাল্লাম বলেছেন যে নারী আরেকজনের মাথায় চুল লাগিয়ে দেয় এবং যে নারী অর্ডার দিয়ে চুল লাগায় দুইজনের উপরে আল্লাহ যে কাজের উপরে আসে তিনি উঠলেন আহ্লাল মদিনা বলামা উকুম ও হে মদিনাবাসী তোমাদের আলেম সমাজ কোথায় কোথায় তোমাদের আলেম সমাজ কিভাবে এটা বাজারে এলো আহ কি সমাজ ছিল আজকে গোটা বাজার হারামে অবৈধ ভরা অলঙ্গ নারীতে ভরা সমাজ কোথায় কল্পনা করা যায় সামান্য একটা জিনিস আমরা আজকের অপরাধের তুলনায় তো ওটা ছোট সে জিনিস নিয়ে তিনি মিম্বরে বসে ওলামাদেরকে ডাকলেন আই না ওলামা ওকুম বসীরা তোমাদের ওলামারা কোথায় আমি রসুলকে বলতে শুনেছি ব্যবহার করা ইসরায়েল তারা ধ্বংস হয়েছে তখনই যখন তাদের নারীরা এই পরুলে ব্যবহার করা শুরু করেছে কি আছে এই পর মধ্যে পরচুলা ব্যবহার করে বনে ইসরায়েল জাতিটাই ধ্বংস হয়ে গেছে তাহলে আজকে আমাদের নারীরা যেই স্কিন টাইট পোশাক যে শট কামিজ এবং যেই ট্যাডি পোশাক তারা পড়ছে এবং যে চরিত্র তাদের হয়েছে সেই তুলনায় পরচুলা কী কিন্তু যে কোনো জুলোমের সূচনা ওইভাবে হয় একটা পরচুলা একটা অপরাধ থেকেই হয় আস্তে আস্তে সেটা ধ্বংসের দিকে নিয়ে যায় তিনি বললেন যে নবীজি বলেছেন মানে ইসরায়েল জাতিটাই ধ্বংস হয়ে গেছে তাদের নারীরা যখন এই পরেছে আর সহি মুসলিমের একুশো সাতাশ নম্বর হাদিস প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন মকদুবালিম দলিনের পথ যত ছোটই হোক এটা ধীরে ধীরে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে কি হবে এটাই দিকে নিয়ে এই জন্য শুরুতেই ব্রেক দিতে হবে বন্ধ করে দিতে হবে নবী সাল্লা আলাইসাল্লাম এই যে পরচুলা এটাকে তিনি বলেছেন আলা আলাহুয়ুর এটা একটা অবস্তব এটা একটা মিথ্যা যে মাথায় চুল নাই কিন্তু অনেক চুল দেখাচ্ছে এটা একটা মিথ্যা আর একজন মুসলিম মিথ্যা কথা তারা বলতে পারে না এই হাদিস টি বিভিন্ন ভাবে সহি অনেকগুলি সনদে বর্ণিত হয়েছে দেখুন আরেকটি হাদিস নবী সালাইলাম তিনি বলেছেন ইজা কানালি কুমানিমা তোমাদের যদি দুজনের দুটা কাপড় না হয় এক কাপড়ে সালাদ পড়বা যদি এক কাপড় না থাকে ইল্লা সাহুন ফাল জেরবে একটা কাপড় যদি হয় তাহলে সেটা শরীরের নিচের অংশকে জড়িয়ে নেবে যেটা সতর ঢাকা ফরস সেটা করবে নফলটা বা যেটা অপেক্ষাকৃত কম জরুরি সেটা কমই হলো কিন্তু যেটা মূল জরুরি সতর ঢাকতেই হবে সেটা তো অবশ্যই করতে হবে বলাই ইস্তমেল ইস্তেমাল আলিয়ান আল্লাহ ইহুদিরা যেভাবে ইস্তেমাল করে ইহুদিরা যেভাবে চাদরকে দুই পাশ থেকে এমনভাবে ব্যবহার করে যে হাত বের হওয়ার কোনো জায়গা নেই ওইভাবে তোমরা চাদর ব্যবহার করো না তারা চাদরের ডান দিকটা বাম দিকের উপরে আবার বাম দিক থেকে এনে ডান দিকের উপরে এমনভাবে ফেলে যে হাত ভেতরে আটকা ইস্তেমালা তিনি বলেছেন যে এইভাবে তোমরা পুরো না হাদিসটি আবু দাউদ ছয়শ পঁয়ত্রিশ হাদিস আলবানি বলেছেন হাদিসটি শাহি এখানে পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়া হলো দেখুন যারা হজ করতে যান তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন নবীজি বলেছেন তিনি যখন হজের সময় আকাবায় তার উঁটের উপরে ছিলেন এলকাতলি হাসান একজনকে বললেন কয়েকটা কঙ্কর কুড়িয়ে নাও কঙ্কর মারার জন্য তিনি বললেন যে আমি ষাটটি কঙ্কর কুড়িয়ে নিলাম ছোট ছোট কঙ্কর নবী সাল্লাম সেগুলো নিলেন সেগুলো হাতে নিয়ে তিনি একটু সেগুলোকে পরিষ্কার করলেন পরিষ্কার করে বলেন বললেন ফার্মু এই যে ছোটো ছোটো কঙ্কর এগুলির মতো কঙ্কর নিয়ে তোমরা নিক্ষেপ করবে এর সে বেশি নয় তারপর বললেন ই আইভান যেটুকু তোমাদের উপরে নির্দেশ দেওয়া হয়েছে সেটুকু তার চেয়ে তোমরা বেড়ে যেও না ছোট ছোট কঙ্কর তোমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে তোমরা বড় কঙ্কর নিও না তাতে কোনো স্বভাব নেই বরং তোমাদের আরো গুণা হবে পাপ হবে বললেন তোমাদের পূর্বের যে জাতি ছিল। যারা বাড়াবাড়ি করতে করতেই তারা এই গজব এবং দলালের মধ্যে পড়েছে তোমরা তাদের মতো হয়েও না প্রিয় দর্শক এভাবেই ইসলাম আমাদেরকে সেরাতে মোস্তাকিমের সরল সহজ স্পষ্ট পথ দেখিয়েছে এই পথে চললে ইনশা আমরা জান্নাত লাভ করব। আমরা যাহার নাম থেকে বেঁচে যাবো খুব থাকতে হবে অটল অবিচল এই নবীজি বলেছেন আমি আমার পরে তোমাদের যারা বেঁচে থাকবে প্রচুর মতান্তর দেখবে আমার মূল উম্ম থেকে বহু দল ছিটকে গিয়ে বহু দলে বিভক্ত হয়ে যাবে তারা ওই মুহূর্তে ফাহালাই কুমবে সন্নতি অসন্নতি রসেদিন্টাইল আমার আমার জীবনধারা তোমরা আঁকড়ে ধরবে শক্তভাবে এবং খোলাফায় রাশেদিন যারা তারা যেভাবে চলেছে ঠিক সেই পথে সেভাবে তোমরা চলবে এবং কিছুতেই তোমরা সন্না থেকে সরে যেও না তোমার সকুবে হা ও আদু আলাই হা বিনিস আমার সন্নাকে কঠিনভাবে আঁকড়ে ধরবে এবং যেমন পার্শ্ববর্তী মুখের দুপাশের দাঁত দিয়ে শক্ত করে কোনো জিনিসকে আঁকড়ে ধরলে সেটা আর ছুটে না ঠিক সেরকম ধরবে ও ইয়কুম ও মহদাস উমুর আর নবোদ্ভাবিত বেদাহ যেগুলো অবশ্যই সেগুলো থেকে নিজেকে অনেক দূরে রাখবে কারণ প্রত্যেকটি মহাদশা প্রত্যেকটি নবোদ্ভাবিত বিষয় বেদাঁত আর অকুল্য বেদিন দলালা প্রত্যেকটি বেদাঁত গমরাহী আরেকটি রেবাইতে রয়েছে অকুল্য দলাল আতিন ফিন্নার প্রত্যেকটি বিভ্রান্তি এটি জাহান নামে নিয়ে যাবে অতএব বেদাঁতের পথ ইহুদি অনুকরণের পথ পরিহার করে আসুন প্রিয় দর্শক ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আবারও দেখা হবে সুভানুম রাহি অবরাকাত उच्छेद करा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 প্রতি বুধবার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে